সেখানে এক মিনিটও আর দেরি হবে না সাথে সাথে আজান মসজিদে হারামে মসজিদে নবীতে এবং মসজিদে হারাম নবী সহ লক্ষ লক্ষ মসজিদে একসাথে আজান এই পাঁচটা দশ মিনিটে দশ মিনিটে আজানের মধ্যে আল্লাহ একবার আল্লাহ একবার আজান দেরি নেই অর্থাৎ ওই পাঁচটা দশ আসার সাথে সাথে এক নম্বর কাজ হলো চলাত আজান হয়ে গেছে জামাতের কোনো সময় নেই ইমাম সাহেব যখন আসবেন তখন নামাজের জামাত শুরু হবে ইমাম সাহেব ইচ্ছা করলে এক ঘন্টা পরেও আসতে পারেন ইচ্ছা করলে মিনিট পরেও আসতে পারেন ইচ্ছা করলে মিনিট পরেও আসতে পারেন এটা ইমাম সাহেবের একটি উনি কখন কায়ে করবেন এটাই উনার একটি আপনি আমি গড়ি দেখা এই টাইম হয়ে গেছে একমত দাও এটা সুন্নতের খেলাপ মারাত্মক ঘুণার কাজ আমাদের দেশে অনেক মুসল্লি এরকম করে ধরেন সাতটা পনেরো জামাত সাতটা কেন তেরো মসজিদারাত্মক গুনার কাজ এটা আল্লাহর ঘরের সাথে বেআবী মের আদবের খেলাফোয়া সাতটা এসার জামাত যদি সোয়া বাজে আপনার আমার এই কথা বলার একটি নাই যে জামাত শুরু হইলো না কেন ইমাম সাহেব যদি সো আটটায় আসেন সো আটটায় জামাত হবে এটাই হলো নবী সরাসালামের সন্ন্য